মানবতার সমাধান <try> আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বন্দেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা জ্ঞান শিক্ষা করার কিছু সমস্যা আমরা মুসলমানরা অনেক দিক থেকেই অন্যদের থেকে আলাদা আমাদের সাথে সম্পর্ক হলো কোরআনের আমাদের সাথে সম্পর্ক হলো রসুলুল্লাহ সাল্লি আসালামের সর্বোপরি আমাদের আসল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা আমরা যে জ্ঞান অর্জন করি কিসের জন্যে কি আমাদের উদ্দেশ্য সেটা আপনারা সবাই জানেন আমরা জ্ঞান অন্বেষণ করি আল্লাহ সম্বরকে বেশি করে জানার জন্যে আমাদের তাকুয়াকে বাড়ানোর জন্যে আমাদের আমলকে বাড়ানোর জন্যে সুতরাং এই লেখাপড়ার ক্ষেত্রে জ্ঞান অন্বেষণ করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার সেটা হল আমাদের জ্ঞান অন্বেষণ যেন হয় আল সতানি বুঝিল্লা শুধুমাত্র আল্লাহর জন্যই। পিস টিভি সহ বিভিন্ন জায়গায় আপনারা এ বিষয়ে অনেক আলোচনা শুনেছেন এবং শুনে থাকবেন যে আমরা যে কাজই করি না কেন আমাদের উদ্দেশ্য যেন হয় আল্লাহ তালাকে খুশি করা ইনামালা আমল বিন ইয়াদ এই হাদিসটা আপনারা অনেকেই জানেন এবং তার অর্থ সবাই জানেন নিশ্চয় যে কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণীয় হয় বা বর্জনীয় হয় নিতের কারণে কোনো ভালো কাজ যদি অশুদ্ধ নিয়তে আমরা করি সেই কাজটা কিন্তু কখনোই আল্লাহর কাছে কবুল হয় না আর আমাদের এই ইসলামী জিন্দিগিতে খালেস নিয়তটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার ব্যাপারে শয়তান সবসময় চেষ্টা করে যে আমাদের নিয়ত যেন একটু হেরফের হয়ে যায় এদিক সুদিক হয়ে যায় কারণ এর সাথে লোক দেখানোর সম্ভাবনা আছে নিফাকির সম্ভাবনা আছে আর অনেক সম্ভাবনা আছে যেগুলো আমরা একটু পরে আলোচনা করব ইশা আল্লাহ ইমাম সুফিয়ান সাউরি বলেছেন যে আমি যত বিষয় ট্রিটমেন্ট করেছি নিয়তকে শুদ্ধ করার যে কঠিন কাজ আমি আসলে পাই নাই সমানত ভাই বোনেরা এটি হলো আমাদের ইসলামী জিন্দিগির একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা যে কোনো কাজ করি যদি আমাদের নিয়তটা এটাই থাকে যে কাজের মাধ্যমে আমি আল্লাহ সুহানব তালার সন্তুষ্টি অর্জন করব আল্লাহকে খুশি করব তাহলে কিন্তু ওই কাজের বর্ক অনেক বেড়ে যায় এবং ওই কাজের স্বভাবও কিন্তু বেড়ে যায় যার নিয় যত শুদ্ধ ওই কাজের স্বভাব তত বেশি এই জন্য আমরা যে জ্ঞান অন্বেষণ করব আমরা যে সবাই জ্ঞানী হব এই জ্ঞানী হওয়ার আগে আমাদের প্রত্যেককে নিজের আত্মাকে জিজ্ঞেস করা দরকার যে আমি কেন জ্ঞান অর্জন করছি আমার নিজের মন থেকে সে উত্তরটা আসা দরকার আমার মনকে বলতে হবে যে আমি কেন এখন কোন শেখ পড়ছি আমি কেন এই বইটা পড়ছি এর দ্বারা আমি কি চাই যদি আমার মন বলে যে হ্যাঁ আমি এটা পড়ে কিছু জ্ঞান অর্জন করব এবং সেটা আমল করব আল্লাহ আল্লাপাক খুশি হবেন আমি আল্লাহকে খুশি করার জন্যই আমি জ্ঞান অর্জন করছি অন্য কাউকে খুশি করার জন্যে না অন্য কাউকে দেখানোর জন্য না যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের জ্ঞান অর্জন করাটা সার্থক হবে সমস্ত ভাই বোনেরা আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কলেজে পড়ি বা পড়াই আমরা সার্টিফিকেট দিয়ে থাকি এখন কেউ যদি মনে করেন যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে ভালো সার্টিফিকেট পেতে হবে ভালো চাকরি করতে হবে এই নিয়ে যদি আমরা পড়ি তাহলে সেখানে আমাদের গুণা হবে কিনা বা আল্লাহ নারাজ হবেন কি না এর সহজ উত্তর হলো যদি আলটিমেটলি এর উদ্দেশ্য এই থাকে যে না আমি বেশি করে পড়াশোনা করে ভালো সার্টিফিকেট নিয়ে ভালো চাকরি করে আমার পরিবারকে খেদমত করব আমার দিনকে খেদমত করব আমার দেশকে খেদমত করব। তাহলে কিন্তু এত কোনো সমস্যা নেই কিন্তু যদি শুধু সার্টিফিকেট নেওয়ার জন্যে আমরা পড়াশোনা করি জ্ঞান অর্জন করি বা কাউকে দেখানোর জন্য আমরা করি তাহলে সেটা শুধু আমাদের কষ্টই হবে এর দ্বারা আসলে আমাদের যে আসল উদ্দেশ্য সেটা পূর্ণ হবে না আমরা এই স্বল্প সময়ে আরও তিনটা বিষয় আলোচনা করব আমরা যারা জ্ঞানের পিপাশেও নানান সময় আমরা নানান কাজে জড়িয়ে পড়ি আমাদের অনেক সমস্যা আছে অনেক ব্যস্ততা আছে জ্ঞান শিক্ষা করার ক্ষেত্রে একটা বিরাট বাধা আমরা সংসার নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা নিজেদের পেশা নিয়ে ব্যস্ত কিন্তু পড়ার সময় আমাদের হয় না আমাদের একটু চিন্তা করে দেখা দরকার যে সত্যিকার অর্থে যদি আমরা জীবনের সফলতা চাই তাহলে তো আমাদেরকে ক্ষণে ক্ষণে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ আল্লাবাক বলেছেন ওয়া আবু দ্রব্য তোমরা আল্লাহর ইবাদাত করো যতক্ষণ তোমার মৃত্যু না আসে আর আমরা আগেই বলেছি যে ইবাদাত করতে গেলে আমাদের আইলম বা জ্ঞানটাকে বাড়াতে হবে সুতরাং মৃত্যু যেহেতু আসবেই আমাদেরকে ইবাদাত কিন্তু করেই যেতে হবে আর যেহেতু ইবাদাত করে যেতে হবে আমাদের জ্ঞানও কিন্তু বাড়াতে হবে আমাদের উচিত আমাদের কাজের একটা ব্যালেন্স ব্যালেন্সশিট তৈরি করা প্রায়োরিটি তৈরি করা যে কোন কাজ আমার বেশি দরকার কোন কাজ আমার জন্য বেশি উপকারী কোন কাজ এই মুহুর্তে আমার বেশি দরকার আমাদের জীবনে কিন্তু অনেক সময় অনেক কাজ আমরা করে যেটা একদম না করলেও চলে অথবা এখন না করে আমরা পরে করতে পারি যদি আমরা আমাদের সময়টাকে কাজে না লাগাই তাহলে কিন্তু আমরা আমাদের জ্ঞানটাকে কখনোই বাড়াতে পারবো না সময় তো ভাই বোনেরা আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই যে টাইম ব্যালেন্সটা তৈরি করা খুবই দরকার আপনাদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে অনেক মেধা আছে আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে দেখেন আপনার জীবনে অনেক কিছু করতে পারেন অনেক কিছু করার আছে যদি আপনারা প্রত্যেকে একটা বিষয় বেছে নেন যে আমি এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করব। এই বিষয়ে আমি এক্সপার্ট হব এবং সেই হিসেবে আপনি আপনার সময়কে কাজে লাগান তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন অনেক কিছু অর্জন করেছেন সুতরাং আমি যে বিষয়টা এখানে আপনাদেরকে বলতে চাই সেটা হলো আসুন আজকে থেকে আমরা আমাদের জীবনের একটা প্রায়োরিটি ঠিক করি আমরা জ্ঞানের একটা বিশেষ দিক আমরা বেছে নিই যে আসলে আমরা কোন বিষয়টা বেশি ফোকাস দিবো বিভিন্ন বিষয়ে আমাদের ইন্টারেস্ট আছে যার যার দিকে ইন্টারেস্ট আছে আমরা সেটা আগে বেছে নিই তবে মনে রাখতে হবে আমরা জন্য যে বিষয়টা কম গুরুত্বপূর্ণ সেই বিষয়ে সময় নষ্ট না করি আমার এক বন্ধুর সাথে কথা বলতে হবে যে কথাটা আমি পাঁচ মিনিটে শেষ করতে পারতাম সেটার জন্য যেন আমি এক ঘন্টা ব্যয় করি কারণ আমি যে সময়টা নষ্ট করলাম সেই সময়টাকে আর ফিরে আসবে কিন্তু যে জ্ঞানটা আমি অর্জন করলাম সেটা কিন্তু আমার সাথেই থাকবে আমরা সবসময় বলি যে জ্ঞান হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু কারণ আপনি নিজের জ্ঞান আপনাকে যত সাহায্য করতে পারে একজন বন্ধুও কিন্তু সাহায্য করতে পারে না সুতরাং যদি আমি নিজের উন্নতি চাই আমার পরিবার উন্নতি চায়। আমার ছেলেমেয়ের উন্নতি চায় তাহলে সেই জ্ঞান আমাকে কিন্তু বাড়াতে হবে আমরা অনেক সময় ছোট ছোটো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং দেখেন আমাদের এই মুসলমান সমাজেও আমরা অনেক সময় ঝগড়া ফাসাদ করি মারামারি করি বিবাদ করি ডিবেট করি এমন একটা বিষয় নিয়ে যে বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই সুতরাং প্রত্যেকেই বেছে নিতে হবে জানতে হবে যে কোন কাজটা আমার কখন বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা এইটা না করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমার ভিতরে ট্যালেন্ট থাকলেও আমার ভিতরে ইচ্ছা থাকলেও যে পরিমাণ জ্ঞান আমি অর্জন করতে পারতাম আসলে বাস্তবে সেটা হচ্ছে না সময়ত ভাইয়েরা জ্ঞান অর্জনের আর একটা সমস্যা আছে নিজের সাফাই করা নিজেকে সব সময় মনে করা যে আমি ঠিক বিভিন্ন সময়ে জীবনের বিভিন্ন পর্যায়ে এসে আপনার মতের পরিবর্তন হয়েছে না যদি আপনি সব সময় নিজের মতটাকে একদম আঁকড়ে ধরতেন তাহলে কিন্তু আপনি নিজেকে সংশোধন করতে পারতেন না জ্ঞান অন্বেষণ করার ক্ষেত্রে সবসময় ওদের মনে রাখতে হবে যে আমি অনেক কিছুই জানি না আমি সব সময় একটা কথা বলি আপনার একটু খেয়াল করে শুনুন যে আমি যত জানি ততই মনে হবে যে আমি অনেক কিছুই জানি না আপনি যত শিখবেন ততই মনে হবে যে আমি অনেক কিছু জানি না আমরা ওনাকে বলতে শুনি যে আপনি আবার এটা কোথায় পেলেন জীবনও তো শুনি না এটা আমরা উত্তরে বলি যে ভাই এই দুনিয়ায় যা কিছু আছে আপনি কি সব অলরেডি শুনে ফেলেছেন এই দুনিয়ায় বহু সুন্দর কথা আছে বহু জ্ঞানের কথা আছে বহু মজার কথা আছে যেগুলো আপনি শুনেন নাই আপনার পূর্ব পরিসরে শোনে নাই কারণ একজন মানুষ জীবনে কয়টা কথা শুনতে পারে এই হাদিসের কথা মনে করেন রসুল্লাহ সাল্লাসাল্লাম মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত কতগুলো হাদিস তিনি বলেছেন যে সমস্ত সাহাবাহিক রাম তার সাথে রাত দিন থাকতেন তারাও কি সব হাদিসগুলো জানতেন আবু হরদার কথা মনে করেন তিনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন রসুল ইসলামের সাথে আপনার যারা মদিনা শরীফে গিয়েছেন তারা দেখেছেন মসজিদে নবী রসুলামের বাড়ির পাশে আহলে সুফার যে উঁচু জায়গাটা আছে আবু হরদাল আনহ ওখানে থাকতেন তার আলাদা কোনো পরিবার ছিল না আলাদা কোনো ব্যবসা ছিল না সারাদিন রাত তিনি রসুলের সাথে থাকতেন কিন্তু তিনিও তো সব হাদিস তিনি জানতেন না আমরা জানি যে তার থেকে যে হাদিস বর্ণনা করা হয়েছে পাঁচ হাজার কিছু বেশি উনি যদি বলতেন যে আমি আবু রা সারিম রসুল্লাহ থাকলাম আমি তো হাদিসগুলো জানি না তোমরা এটা কীভাবে জানো তিনি তো সেটা বলেন নাই তার অর্থ হলো আপনি যতই জানেন আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার যে জানেওয়ালা আরও আছে এটা আল্লাপা কি বলেছেন কুরাম শিব বলেছেন আলিম আলেমের উপরে আলিম আরো জানে আছে আপনি যদি নিজেকে পণ্ডিত মনে করেন তাহলে কিন্তু মনে করতে হবে আপনার চেয়ে আরো বড় বড় পণ্ডিত এই দুনিয়ায় আছে সুতরাং নিজেকে সাফায় গাওয়ার কোনো সুযোগ কিন্তু নাই আপনি আজকে যে বিষয়ে মনে করছেন যে আপনি সবচেয়ে বেশি জানেন আর একটু খোঁজ নিয়ে দেখা যান যে এর চেয়ে আরো অনেক কিছু লোকজন জানে আল্লাপাক বলেছেন তুজাকু তোমরা নিজেদের সাফায় গেও না আল্লাহ সবচেয়ে ভালো জানে যে কে বেশি মুক্তি সুতরাং কার কত জ্ঞান আছে কে কতটুকু জানেন এটা তো আল্লাপাকে ভালো জানেন সুতরাং আমরা যখন পড়াশোনা করবো জ্ঞান অন্বেষণ করবো আমাদের চোখটাকে খোলা রাখতে হবে আমাদের মনটাকে খোলা রাখতে হবে আমাদের হৃদয়টাকে রাখতে হবে যে আমার বহু কিছু জানার আছে আমার বহু কিছু শেখার আছে আপনি যে বইটা আজকে পড়েছেন আপনি তো মনে করলেন আপনি সব কিছু শিখে ফেলেছেন এই বইটা আপনি দুদিন পরে আবার পড়েন তখন দেখবেন কত গুরুত্বপূর্ণ বিষয় আপনি শিখতে পারেন নাই এই বইটা আপনি আরও আর এক মাস পরে পড়েন তখন আপনার মনে হবে সুফান আল্লাহ এই বই এত সুন্দর কথা ছিল আমি আগেও দুইবার পড়েছি তখন তো টের পাই নাই যা বলছিলাম যে আমাদের বাচ্চাদেরকে বুঝতে হবে যার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে আমরা দেখেন এক ক্লাসে যখন পড়াই সাধারণত দুই তিন টাইপের ছাত্রী থাকে এবং প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা সমান এক্সপেক্ট করি না যে ছাত্র বা ছাত্রী এ স্টার পাওয়ার যোগ্যবাদ পেতে পারে তার কাছে আমরা আশা করি সেজন্য এ স্টার পায় বা এ পায় কিন্তু একজন ছাত্র বা ছাত্রী যার যোগ্যতা আছে বি পাওয়ার তার কাছ থেকে কিন্তু আমরা এ বা স্টার পাওয়ার আশা কখনোই করি না কারণ আল্লাপাক সবাইকে এ স্টার পাওয়ার জন্য সৃষ্টি করেন নাই কিন্তু আমরা পিতা মাতা হিসেবে সবাই কামনা করি আমার সব বাচ্চাগুলো কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব না আমরা এখন একটু ব্রেকে যাব আলোচনা করবাইন্দ মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 मृत्यु कमनाते ही चाहे तब जान्ला जीवित रखु जेपर्त जीवन पक्ष कल्याणकर मृत्यु दान कर दिन राकाल सन्धाय जेनेबीरा चादा বেঁচে থাকতে চান কবিরাগুনা বাংলায় দেখুন বড় গুণা পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুদী দর্শক ব্রেকের আগে আমরা যেটা বলছিলাম যে বাচ্চাদের কাজের স্বীকৃতি দিতে হবে আরে বাচ্চারা কিন্তু সব সময় ওরকম পুরস্কার চায় না শুধু আপনার মুখের একটু স্বীকৃতি চায়। তবে মনে রাখতে হবে কোনো বাচ্চাকে কিন্তু প্রয়োজনের বেশি প্রশংসা করা যাবে না এখন যদি মনে করেন কোনো বাচ্চা যদি ভুল করে অথবশে পড়তে চায় না তাকে আপনি কি করবেন সাধারণত আমরা পিতা হিসেবে রেগে যাই বগা বকি করি কিন্তু এটা কোনো ফল বয়ে নিয়ে আসে না এ ব্যাপারে অনেক গবেষণা হয়েছে কোনো গবেষণায় পাওয়া যায় যায়নি যে বাচ্চাদের উপরে বকা বকি করে বা তাদেরকে মেরে বা পিটিয়ে তাদেরকে পড়াশোনায় ভালো করা গিয়েছে বরং যেটা বেশি উপকার করেছে সেটা হল যদি কোনো বাচ্চা না পড়তে চায় সে কি করতে চায় সেটা আগে বের করা দরকার আমাদের মনে করেন সে খেলতে চায় এখন তাকে এমনভাবে একটা পরিবেশ দিতে হবে সে খেলতেও পারে এবং সে পড়াশুনো করতে পারে আপনি বললেন যে বাবা তুমি খেলতে চাও তুমি দশ মিনিট খেলো তবে আমি চাই তুমি পাঁচ মিনিট পড়াশোনা করো ফর এক্সাম্পল পাঁচ মিনিট পড়াশোনা করার পরে তাকে আপনি প্রশংসা করবেন একটু গায়ে হাত বোলাবেন সে দেখবেন খুব খুশি হয়ে যাবে এবং তখন সে আরও এনকারেজ করবে আরও পড়ার জন্যে কিন্তু যদি আপনি হঠাৎ করে তার খেলনাটা বন্ধ করে দেন তাকে একটা থাপ্পট দিয়ে বসায় দেন এবং তাকে একটা বই ধরায় বসায় দেন তাহলে কিন্তু তার মনটা কোনো সময় বয়ে থাকবে না আপনার ভয়ে সে বই নিয়ে বসবে কিন্তু তার মাথায় কিন্তু কিছু ঢুকবে না যদি কোনো বাচ্চাকে শাস্তি দিতেই হয় তাহলে আপনি শাস্তির ভয় দেখান তার কারণ হলো শাস্তির ভয় শাস্তি দেওয়ার চেয়ে বেশি ইফেক্টিভ আল্লাপাক দেখেন কোরআন শরীফে অনেক জায়গায় শাস্তির ভয় দেখিয়েছেন কিন্তু এই শাস্তি কিন্তু আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় দেন না অনেক সময় আল্লাহ শাস্তি দেন না আল্লাহ ক্ষমা করে দেন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে শুধু শাস্তি না দিয়ে তাদেরকে শাস্তির ভয় দেখায় তাহলে কিন্তু এটা বেশি ইফেক্টিভ হয় সাধারণত ভাই বোনেরা বাচ্চাদের লেখাপড়া করানোর জন্য বাসায় আমরা অনেক সময় অন্যের উপরে নির্ভর করি এটা ঠিক যে আমরা যখন ব্যস্ত থাকি সময় দিতে পারে না তখন অন্যদের সাহায্য নেওয়া ভালো কিন্তু মনে রাখতে হবে সেই বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পায় যে বাচ্চাদের বাবা মা পড়াতে পারে তার কারণ হলো তারা বাবা মাকে যত ট্রাস্ট করে অন্যদেরকে তো ট্রাস্ট নাও করতে পারে লেখা পড়া শেখার সাথে ট্রাস্টের একটা সম্পর্ক আছে আস্থার একটা সম্পর্ক আছে যে বাচ্চা যে শিক্ষককে যত বেশি আস্থা করে সেই বাচ্চা ওই শিক্ষকের কাছ থেকে বেশি শিখে এখন আমরা আলোচনা করি যে আপনার নিজের বাচ্চাদের সাথে আপনার নিজের সন্তানদের সাথে এই আস্থার সম্পর্ক কিভাবে গড়া যায় প্রথম কথা হল কারোর আস্থা পেতে গেলে আপনাকে তা আস্থা দিতে হবে আপনার বাচ্চার প্রতি আগে আপনাকে আস্থা রাখতে হবে এবং তাকে জানতে দিতে হবে যে ইউ ট্রাস্ট ইউর চিলড্রেন আপনি যদি আপনার বাচ্চাদেরকে ট্রাস্ট না করেন ডোট থিঙ্ক দে আর গোয়েন টু ট্রাস্ট ইউ তো এই জন্যে সবচেয়ে বড়ো দরকার হলো যে আপনার বাচ্চাদেরকে আপনি আগে ট্রাস্ট করবেন এটা ঠিক তার সব সত্য কথা বলবে না এদিক সেদিক বলবে কিন্তু এর কারণে যেন আপনি বলবেন না আই হেইট ইউ আই ট্রাস্ট ইউ আই ডো্ট ট্রাস্ট ইউ এই যে একটা কথা আমি বললাম অনেক সময় আমরা বাবা মার এগিয়ে যেয়ে বলি হেট ইউ আমি তোমাকে পছন্দ করি না আমি তোমাকে ঘৃণা করি সাবধান কিন্তু কখনোই এই ধরনের শব্দ বাচ্চাদেরকে বলবেন না কারণ আপনার বাচ্চাদেরকে যদি আপনি হেঁট করেন তাহলে এই দুনিয়া আপনার বাচ্চাদেরকে কে ভালোবাসবে বলেন দেখেন রসুল্লাহাম তার তো নিজের সন্তানদের এরকম তিনি লালন পালন করতে পারেন নাই তার আত্মীয় স্বজন ছিল হাসান হোসান ছিল তার মেয়ের ছেলে তাদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আমরা আমি নিজে অবজারভেশন করে দেখেছি যে যে পরিবারে বাচ্চারা বাবা এবং মাকে ফ্রেন্ড হিসেবে না পায় ওই বাচ্চারা যখন বাইরের লোকদেরকে ফ্রেন্ড হিসেবে নেয় তখন তারা ক্ষতিগ্রস্ত হয় বেশি এবং এইভাবে দিনে দিনে আস্তে আস্তে আপনি আপনার ফ্রেন্ডশিপ আপনার বাচ্চাদের কাছ সাথে বাড়ান তারা আপনার কাছ থেকে এগুলো শিখবে যখন তারা শিখবে যে আমার বাবা মা আমাদের সাথে ফ্রেন্ড তখন তারা সবার সাথে এরকম ফ্রেন্ডলি হবে আপনি যদি বাচ্চাদের সাথে বারবার রাগারাগি করেন আপনার বাচ্চাও দেখবেন অন্যদের সাথে এরকম রাগারাগি করছে আপনি যদি আপনার বাচ্চাদের প্রতি রুড হন তাহলে আপনার বাচ্চাও কিন্তু আপনার সাথে রুড না হলেও অন্যদের সাথে রুড হবে সুতরাং আপনি যদি চান আপনার বাচ্চারা ভালো ব্যবহার করুক আপনি আমি সর্বপ্রথম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করা দরকার কারণ আমরাই হলাম তাদের রোল মডেল তাদেরকে আমাদের কাছ থেকে শিখতে দেন আমরা তাদেরকে শিখাই হাতে কলমে আমরা কথা তাদেরকে বলতে দিই যে আমি তোমার সবচেয়ে কাছের বন্ধু আমি আগেই বলেছি যে ছাত্র বা ছাত্রী শিক্ষক এবং শিক্ষকের ভালো বন্ধু মনে করে তারা ওই শিক্ষকের কাছ থেকে সবচেয়ে বেশি শিখে আমাদের স্কুলে ইন্সপেক্টর এসেছিলেন তো তিনি অনেক কিছু ভালো বলেছিলেন একটা বিষয়ে তিনি আমাকে বললেন যে তোমাদের স্কুল বা কলেজে ছাত্র এবং শিক্ষকদের সম্পর্ক এত সুন্দর যে তারা তোমাদেরকে ফ্রেন্ডের মতো মনে করে যার কারণে তোমাদের এডুকেশন হলে এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং সমস্ত ভাই বোনেরা আমাদের বাচ্চাদেরকেও যদি ঘরে আমরা সেরকম আউটস্ট্যান্ডিং শিক্ষা দিতে চাই ভালো শিক্ষা দিতে চাই আমাদেরকে সম্পর্ক ভালো তৈরি করতে হবে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমাদের বোঝাতে হবে যে স্কুলে তোমার আস্থাভাজন শিক্ষক আছেন ঘরেও তোমার শিক্ষক আছেন অনেক পিতা এবং মাতা তারা মনে করেন যে স্কুল থেকে বাচ্চারা এগুলো সব শিখবে শিক্ষকরাও সব শিক্ষা দিয়ে দেবেন আমরা এত টাকা খরচ করি এত বই কিনি ঘরে আবার পড়ানোর কী দরকার ঘরে একটু রিল্যাক্স করবে হোমওয়ার্ক করবে এগুলো কিন্তু না স্কুলে মনে করেন একজন শিক্ষকের আন্ডারে থাকে বিশ থেকে পঁচিশ জন বা তিরিশ জন ছাত্র এবং ছাত্রী একজন শিক্ষকের দুটো চোখ বাচ্চাদের হল তিরিশজন ছাত্রের ষাটটা চোখ দুইটা চোখ দিয়ে কিভাবে ষাটটা চোখকে কন্ট্রোল করা যায় সুতরাং একজন শিক্ষকের শিক্ষকেরও সীমাবদ্ধতা আছে এটা মনে করা ঠিক না যা আপনার শিক্ষক যত বড় ভালো শিক্ষক হোক না কেন তিনি আপনার বাচ্চাকে সবকিছু ঘরে যতটুকু সময় আপনার বাচ্চা থাকে এই সময়টার জন্য কোয়ালিটি টাইম হয় আপনি আপনার যদি দুইজন বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চা দুইজন বাচ্চা একজন শিক্ষক পাচ্ছে যদি তিনজন বাচ্চা থাকে তাহলে তিনজন বাচ্চা একজন শিক্ষক পাচ্ছে যেটা স্কুলের চেয়ে অনেক ভালো স্কুলে জন ছাত্র যদি টিচারের কাছ থেকে এক ঘন্টা সময় পায় সেটা হবে আপনার বাচ্চা দুইজন বাচ্চা যদি ঘরে 10 মিনিটের সময় পায় তার চেয়ে বেশি ইফেক্টিভ যেটা আমি বলতে চাচ্ছি যে ঘরে যখন আপনারা বাচ্চাদেরকে পড়াবেন আপনাদেরও শেখা দরকার যে কিভাবে তাদেরকে আমরা শেখাতে পারি কিভাবে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি এই যে টেকনিক্যাল বিষয়গুলো এগুলোও কিন্তু আমাদের ইসলামিক হিস্ট্রিতে আছে ইবনে খালদুন তার একটা বিখ্যাত বই আছে আপনার আপনাকে জান্ল মুকাদ্দিমা সেই মুখাদ্দে তিনি বলেছেন যে যে বাচ্চা সময় সমালোচনার শিকার হয় সে অন্যকে সমালোচনা করতে শিখে চিন্তা করেন আমরা যদি বাচ্চাদের প্রত্যেক কাজে ভুল ধরি তাহলে নিজেও কিন্তু সে ওরকম সমালোচনা করতে শিখবে একটা বাচ্চা যদি মন করেন দশটা ভুল কাজ করে আর পাঁচটা ভালো কাজ করে ইমনি খালদনের মত অনুযায়ী রসুল্ল সাল্লাহ সাল্লামের শিক্ষা অনুযায়ী আমাদেরকে ওই তিনটা ভালো কাজের প্রশংসা করা উচিত আপনি এবং আমি মনে করেন দিনে কতটা ভালো কাজ করে কতগুলো খারাপ কাজ করি পাক যদি সময় আমাদের খারাপ কাজের সমালোচনা করতেন খারাপ কাজের না কিন্তু হাসানাত ইজিফনা আল্লাহ আল্লাপাক কোরআন সহি বলেছেন যে ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয় আপনার ছেলে এবং মেয়ে ঘরে যদি কোনো খারাপ কাজ করে দুষ্টুমি করে বেয়াদি করে তাকে ভালো কাজ করার সুযোগ দেন এবং ভালো কাজ করার পরে তার যে খারাপ কাজগুলো আছে এগুলো আপনি ভুলে যান এখানে আরো অনেকগুলো কথা আছে এই স্বল্প সময় আমরা আলোচনা করতে পারবো না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন না বললেই নয় যে আপনার বাচ্চারা যখন কোনো খারাপ কাজ করে এই খারাপ কাজকে সাধারণত অতীতের কোন খারাপ কাজের সাথে আপনি রেফারেন্স টানবেন না যে তুমি এই কাজ আগেই করেছিলে বরং উচিত যেটা যখন সে কোনো খারাপ কাজ করে তখন কোনো ভালো কাজের তার স্মরণ করায় দেওয়া দরকার এবং কথা বলা দরকার যে তুমি একদিন এই কাজ ভালো কাজ করলে কিন্তু হঠাৎ করে এটা কেন করলে আমি মনে করি যে তুমি আসলে এটা আসলে ইচ্ছা করে করনয় বা তুমি অ্যাক্সেন্ডে করছো তখন আপনার বাচ্চা বলবে ইয়েস আমি তো আসলে ভালো কোনো বাচ্চাদের মনে ছেলে এবং মেয়েদের মনে যদি এই কথা গেঁথে যায় যে সে আসলে ভালো না তাহলে কিন্তু সে কখনোই ভালো হতে পারবে না তার মনে সবসময় এই ইম্প্রেশনটা দিতে হবে এই অনুভূতিটা দিতে হবে যে আপনার ছেলে এবং মেয়ে তারা ভালো তারা আসলে নষ্ট না তারা আসলে খারাপ না এবং এইভাবে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তাদেরকে আমানাত হিসেবে আমাদের কাছে দিয়েছেন তাদেরকে আমরা গড়ে তুলতে পারি তাহলেই আল্লাপাক বলেছেন ও আনফুসাকুম ও আহলি কুম না তুমি তোমাদেরকে এবং তোমার পরিবারদেরকে দুজক থেকে বাঁচাও সেই দুজক থেকে বাঁচানোর কাজ সহজ হবে আমরা সবাই ইনশাল্লাহ এই শিক্ষা নিয়ে একসাথে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ أن الحمد لله رب والسلام عليكم রবিলাম الله বরহমুল उत्तम चरित्र भाजपा प्रिय नबी मोहम्मद सलामर शिक्षा समूह की मुस्लिम देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथर धारावाहिक दर्श সকাল ম্যারেজ ও ডিভোর্সলাম ও হেল্প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 सकाल सा कथा कर् अजानत्पर्जान शेषे जा प्रदान कर जीवन सफलता कीज कर आल्ला मुखर पवित्रतारम आल्लाह के सन्तुष्ट करो फजिलत जाना जन्म देखाएल প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়